الحمد لله نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور عن انفسنا ومن سيئات عمالنا من ياد الله فلا مزل له ومن يزلله فلا هادي لاب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لاب Healthy required, only with coercion, and poured… and not guidance,other notötостant, to meet the Lord's inhaling become a task, Matthews, not a witnessel… and we're trying to witness of the Savior, and О̱sana'dá, and estándhá, and our Besides, and our 그럴ёт, and our Mayor,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 وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا ফলম আলমর তপদর আলমর দরিস আমিন فَلَمَّا نَزَلَتِ النَّى يَا رَسُولَ اللَّهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ لِيَوْمٍ شَيْئًا مَا كُنَّا نَسْمَعُهُ قَالَ إِنَّ جِبْرِيلَ أَرْسَلِي فَقَالَ بَاؤُدَمَنَ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُفْرَأْ لَا قَالَا قُلْتُ آمِينَ فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ بَاؤُدَمَنَ بُكِّرَتْ عِنْدَهُ فلما رفيت الثالث ذا قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلما يدخله الجنب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي জরা তাি রায় ফত মস্তি গিরদার সুফি কিশোরী অজমে পকদ মস্তি আহওয়াল পকি কিশোরী অজমে পকদ মস্তি কে রেদার গা ফে সাহনী শায়দকে গা কুদা গাহনবাসি শায়দকে গাহে কুদা গাহনবাসী দৌড়ে মে আর যাম আর জম ও শাকি নে বানা ই রো সে লুৎ করম আর মুসলিমে নেমীর আপনা হরম ও তািবি কি আজর নে তরসায় সনম আর তাড়া সবসে বতন রি শ্রীবী রানিম রোগুিত আয়াত একটি আয়াত হুজুরফাজ সল্ল্লা আলহামের বহু হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার সম্মানিত মুসুলিয়ান একরাম নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত দাঁড়িয়ে যাবে আর মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় বাকি আছে আর মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় বাকি আছে আপনারা যে যেখানে আছেন না কেন অতি তাড়াতাড়ি মসজিদে আসার জন্য সবেন আহ্বান জানাচ্ছি আল্লাহ রব্বুল্লাহ আলমের দরবারে লাখো কুড়ি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিএম সাধনা করার পর মুসলমানের জন্য ঈদের দিন খুশির দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ঈদুল ফিতর অর্থর রোজা ভাঙার আনন্দ রোজা খোলার খুশি ঈদ উল ফিতর সাব্দি করতে হচ্ছে এই আনন্দ এই নয় যেই আমি আমাকে আর রোজা থাকতে হবে না রোজার কষ্ট আমাকে আর ভোগ করা লাগবে না বরঞ্চ আনন্দটি হচ্ছে এই জাল্লাহ রব্বুল্লা আলামিনের মহান একটি ফরজ দীর্ঘ এক মাস আমরা রোজা রাখতে পারলাম তার সুক্রিয় স্বরূপ তার সুক্রিয়া আদায়ের জন্য দুই রাখার ईदुल फितरजिब नाम उपहर ओजिबरा ईदुल फितर नाम सगर नामज ब तो हमार भाइरा हजरत जिब्रिल हुजुरफाज सल्लाम रमजान जुमार दिन एक सहबात नाम के बलें उ हजरुल मिम्बारा तुम्हारा मिम्बर का আল্লাহর নবীর এই আহ্বান শুনে সাহাবায়করাম মিম্বরের কাছে এসে বসলেন বসার পর নবীজি মিম্বরের যখন প্রথম সিতে পা রাখলেন নবী বললেন আমিন অতবার দ্বিতীয় সিতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন মিম্বর থেকে অবতরণ করার পর সাহাবাইকরাম জিজ্ঞেস করলুল আল্লাহ খোদ্বার সময় আজকে ব্যতিক্রম তিনটি শব্দ আপনার মুখ থেকে শুনেছি যেটা আর অতি কখনো শুনি নাই তার হেতুর কারণটা আর রহস্যটা কি হুজুর ফাজ আলাইসালাম বললেন জিবরিল একটু আগে আমার কাছে তাসরি ফেছেন এবং তিনটি পদ্মা জিবরিল করেছেন তিনটি পদ্মার মধ্যে একটি হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান সেও তার গুণা মাফ করাতে পারে নাই আমি বলেছি আমিন দ্বিতীয় শ্রীতে যখন পা রাখলাম জিব্রিল বলল ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম আলোচনা করা হয়েছে অথচ সে আপনার উপর দূরত পড়ে নাই। সে ধ্বংস হোক আমি বলেছি আমিন তৃতীয়বার জিব্রিল আর আমি যখন সিঁড়িতে পা রাখলাম আমিন বললাম জিব্রিল আরো একটি বদ করলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মাথা পিতা উভয়জন অথবা কোন একজনকে বার্ধক্য অবস্থায় পেয়ে তার গুণাগুলো মাফ করাতে পারে না সেও ধ্বংস হোক আমার ভাইরা এই রমজান মাসে যারা আমরা গুনা মাফ করাতে পারি নাই জিব্রিল আলাই সাল্লাম বদোয়া করেছেন আর আমিন বলেছেন এর সঙ্গে হুজুর ফাক সাল্লাহু আলহি ও সাল্লাম জিব্রিল হচ্ছেন সাইজিদুল মালাইকা ফেরেস্তা জগতের সর্দার জিব্রিল যদি একটা বিষয় বদয়া দেয় এই বদাটি কবুল হতে আর কোনো দেরি হয় না বিলম্ব হয় না তারপরেও আল্লাহর নবী জিব্রিল সঙ্গে একত্রতা পোষণ করে বলেছেন আমিন জিব্রিলের এই বদোয়াটাকে আরো খামিরে করে ফেলেছেন আমিন বলে হাদিসের মধ্যে আছে হুজুরফাক সাল্লু আলহিম এশ্বাস করেছেন হাসড়ের ময়দানে যদি কারো বদির পাল্লা বাড়ি হয়ে যাবে যদি কোনো বান্দার বদির পাল্লা বাড়ি হয়ে যায় তখন ফেরেসটা ওর বান্দাকে ধিক্কার দিই বলবে বেটা তোর কোপালে তো খারাপ কেন তোর জীবনে কি কোনোদিন রমজান মাস আসে নাই তোর জীবনে কি কোনোদিন রমজান মাস আসে নাই রমজান মাস পেয়ে তুই কি তোর গুনাগুলো মাফ করাতে পারস নাই ফেরেস্টারা এই বলে তাকে ধিক্কার দিতে থাকবে ভাইরা রমজান তো অতিবাহিত হয়ে গিয়েছে আমরা আমাদের গুণাগুলো মাফ করাতে পারলাম কিনা এটাই হচ্ছে মূলত চিন্তার বিষয় রোজা রেখেছি ইফতার খেয়েছি তারি খেয়েছি তারাবিন নামাত পড়েছি এটা মূলত দেখার বিষয় নয় রমজান পেয়ে আমরা গুনা মাফ করাইতে পারলাম কিনা এটাই হচ্ছে মূলত দেখার বিষয় খলিফাতুল মুসলিম হজরতার্লাহ কত জলিল কদর একজন সাহাবি খলিফা নবী তার যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন না ওমার নবুয়াদের দরজা আমার সাবেই আমার পরেই নবুয়তের দরজা বন্ধ যদি নবুয়তের দরজা চালু থাকত তাহলে ওমরেই নবী হওয়ার যোগ্যতা রাখতেন ওমর রজি আল্লাহ তালান যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন ওই যুগে খলিফাতুল মুসলিমিন যিনি হতেন তিনি ঈদের নামাজ ফোড়াইতেন জানাজার নামাজ ফোড়াই দেন পাঁচ তো নামাজ ফোড়াইতেন সব নামাজ খলিফাতুল মুসলিমিনের দায়িত্বই ছিল তোমর রজি আল্লাহ তালু ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়াবে হাজার হাজার সাহাব একরাম মসজিদ নবুবিধ উপস্থিত কিন্তু ওমর ক্ষতিক সাপ মিম্বর নেই সাহাবা একরাম দীর্ঘক্ষণ প্রতীক্ষা অপেক্ষা করে উনাকে না দেখে সকলেই ছুটলেন ওনার বাসায় উনার কামরায় গিয়ে দেখলেন দরজা বন্ধ কান্নার আওয়াজ শোনা যায় দরজা না করলো দরজা খোলার পরে দেখলো ওমর রজি আল্লাহ তালো অজুর দ্বারায় কান্নাকাটি করছেন দাঁড়ে সিক্ত করে ফেলছেন সবাই বলেছেন ওমর আজকে তো ঈদুল ফিতর খুশির দিন আনন্দ উদযাপনের দিন আজ তো কান্নাকাটির দিন তুমি কাটছো কেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু বলেছেন ঈদর তো খুশি আর খুশিত প্রকৃত জন্যই যে রমজান খেয়ে তার গুণাগুলো মাফ করাতে পারছে তার জন্যই প্রকৃত খুশি আমি রমজান আমার গুনে মাফ করাতে পারলাম কিনা এই উপলব্ধি এখনো আমার হয় নাই এই কারণে আমার জন্য কিসির আনন্দ আর আমার জন্য কিসির খুশি এই আমি কান্নাকাটি করছি ভাইও উমর রাজি আল্লাহ তালুর অবস্থা যদি এমন হতে পারে উমর রজি আল্লাহন জীবক দশায় দশজন সাহাব এমন ছিল জীবদ্শায় যাদের হাতে জান্নাতির সার্টিফিকেট এসে গেছে তার মধ্যে একজন ছিল হজরত উমর রাজি আল্লাহু এত সত্ত্বেও উমর রজি আল্লাহ কান্নাকাটি করতেছেন কত বড় দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা কেদেছি যে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে আমাদের গুণাগুলো মাফ হয়েছে কিনা আল্লাহ রব আলামিন কত বড় দয় আলু কত বড় দয় আমাদের গুণাগুলো মাফ করানোর জন্য দাফে দাফে কিছু সময় আল্লাহ রেখে দিয়েছেন যেমন সর্বপ্রথম আমরা পেয়েছি সবে মেরাজ। সবে মেরাজ। যাওয়ার কিছুদিন পরেই আমাদের জন্য আবার এসে গেল সবে বরাত সবে মেয়েরাজ গুণামাফ করানোর একটা সময় ছিল তারপর এসে গেল সবে বরাত রমজানের পনেরো দিন আগে সেটাও গুণা মাফ করানোর বিশেষ একটা সময় আমাদের চালাফাজ দিয়েছেন সবে বরাতের পর রমজানের প্রত্যেকটা দিন গুণামাফ করানোর একটা একটা সুযোগ দিয়েছে যেদিনবী বলেছেন রোজাদারের দৈনিক আল্লাপাত দুটো তোমা কোপন করেন তাহলে গেল সবে মেরাজ গেল সবে বরাজ গেল রমজানের প্রতিটি রাত্র তারপরে আসলো লাইলের কদর সেটাও গুনে মাফ করান করানোর জন্য বিশাল একটি মাধ্যম নবী বলেছেন যদি আমার কোনো মত কদরের রাত্রিতে জাগ্রত থেকে অ্যাবাজ করে আল্লাহ তার জীবনের সব গুনা মাফ করে দেন কোন পোড়াক যদি সেই এই সুযোগগুলো পেশ হবে কদেরও তার গুণামাফ করাতে পারে নাই তার জন্য সর্বশেষ আরো একটি সুযোগ এসে গেল ঈদুল ফিতর ঈদ ফিতরের দিন ঈদুল ফিত ঈদ ফিতরের দিন গুনা মাফ করানোর আরো বড় একটি সুযোগ আমার ভাইরা বন্দা যত বড় গুণাগারে হোক না যেন। যদি বন্দা নিষ্কুলুজ ভাবে ভাঙ্গা বনে অত্যন্ত আগ্রহের সাথে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহাক প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনকারী মেস্তাও কিরুর গপার হে আমার বন্দারা তোমরা আমার কাছে ক্ষমা চাও ইন্ আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দেব আল্লাহ আল্লাহের আরসির উপরে আর কোন সৃষ্টি নেই তবে আর উপরে একটি সাইনবোর্ড আছে আদিসের মধ্যে আছে একটি সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা আছে আমার নবী আপনি আমার বলে দেন আপনার আমার বন্দাদেরকে বলে দেন যে আমার পাওয়ার চেয়েও আমার রহমত এবং দয়ার পাওয়ার কুঠি কুঠি গুনে বেশি আল্লাহ পাকের গুসার পাওয়ার বেশি নাকি দয়ার পাওয়ার বেশি দয়ার পাওয়ার বেশি ভাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে মানুষ যে বস্তুটাকে সৃষ্টি করে ওই বস্তুটার প্রতি তার একটি মায়া বসে যায় সেই বস্তুটা যে ধরনের হচ্ছে কেন তার একটি মায়া ওর প্রতি বসে যায় হাদিসের মধ্যে আছে বন্দা একজন মা তার সন্তানকে একজন মাতা পিতা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে আল্লাহ রবুলাল আমিন মাতা পিতার থেকেও সত্তর গুণ বেশি তার বন্দাকে ভালোবাসে সুতরাং গুনা মাফ করার জন্য বিশেষ আরো একটি সুযোগ আজকের ঈদের দিন আমাদের জন্য আমরা আজকে আল্লাহর দরবারে গুনা মাফের জন্য দোয়া করব। আল্লাহর পক্ষ থেকে তো গায়ে আওয়াজ আসতেছে আমরা না তার আওয়াজ শুনি না হার আচে হাস্তি বাজ আ আার আঁচে হাস্তি বাজ আর কাো গেবেরো বুথপুরস্তি বাজরে গাহে মাতল গাহে না উম সদবারাগার তো বা সে কত্তি বাদবারাগার তো বা সে কত্তি না হোক আলে জমি আপনি হটা সে তবু দিবি বদল জাতি হরি দোয়া তবু দিদি বদল জাতি হে কি দোয়া সে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আওয়াজ আসতে ফেরি বান্ধা বাদ আদ আুনে করেছ তাতে কোনো সমস্যা নেই আমার দরবার আবার ফিরে আসো আমার দরবার আবার ফিরে আসো আমার দরবারে তো করো দৈনিক যদি একশো দার গুনা করে তো করে আবারও গুণা করো আবার আমার দরবার আছো আমি আল্লাহ আবারও তোমাদেরকে মাফ করে দিই সাহাব একরাম তো করেছেন আউলি একরাম তো করেছেন আমাদের নবী সরকার দোয়াল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি তাল্লাম সর্ব সেরা নবী ছিলেন যার কোনো গুণা ছিল না নবীরা ছিল মাসুম বেগুনা কোন গুণা ছিল না কোন রেওয়ায় মধ্যে বুঝা যায় এমন নবী দৈনিক এক শতবার আল্লাহর দরবারে তোবা করতেন কোন রেওয়দে বুঝা যায় সত্তর বার আল্লাহর দরবারে কি করতেন তোবা করতেন মধ্যে এরশাদ করেন যাদের গুনা মাফ হয়ে যায় ঈদের দিন যাদের গুনা মাফ হয়ে যায় ফিরে তারা রাস্তার মোড়ে মোড়ে রাস্তার পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে যায় যাদের জন্য গুনা মাফের সার্টিফিকেট আজকে দেওয়া হবে ফেরেস তারা ওদের সঙ্গে মুসাফা করতে থাকে আজকে রাস্তার পাশে পাশে ফেরেস্তারা আছে যারা গুনা মাফের সার্টিফিকেট আজকে নিতে পারবেন ফেরেস তারা আপনাদের সঙ্গে মুসাফা করবে যদিও আপনার না দেখেন কোন সমস্যা নেই কিন্তু নবী হাতিসে বলছে মুসাফা চলছে তুমি তো হে হারে আব্দুল কাদ্রে জিলি রহমতুল্লাহে আলাই কত বড় আল্লাহওয়ালা ছিলেন কত বড় ওলি ছিলেন তারপরে আল্লাহর দরবারে গোবিররা দোয়া করতেছে কত বড় আল্লাহ রি তারপরে দোয়া করতেছে আল্লাহ জুনুবি কামাউজিল পাহাড়ে বালহি আকবা রুহু বালহিয়া রহু আয়াল্লাহ আমার গুণা তরঙ্গ তুলল তরঙ্গ থেকেও আমার গুণা বেশি কুল্লুহা কাল জিবাল বালহিয়া রহু বরংশ প্রত্যেকটি গুণা আমার পাহাড় থেকেও বড় আল্লাহ দরকার দোয়া ঘুরতেছে আল্লাহ আমার গুণা তরঙ্গ থেকেও বেশি আবার প্রত্যেকটি গুণা পাহাড় থেকেও বড় তারপর আবার বলতেছে আমার গুণা যত বেশি হোক না কেন গুণার আকার যত বড়ই হোক না কেন কিন্তু আপনার ররবারে আমার এই গুণা মাছির পর থেকেও ছোট আল্লাহর দরবার আশা ব্যক্ত করতেছে আমার ভাইরা এত বড় বড় আল্লাহর উনি যদি আল্লাহর দরবারে এমন আশাটি ব্যক্ত করতে পারে আমরাও তো ওদের থেকে বড় না ওদের থেকে অনেক নিচে কম এবাদতালা আমরা আল্লাহর দরবার আজকে আশা ব্যক্ত করতে পারি আল্লাহ জীবনেছি অনেক করে ফেলেছি আল্লাহ আমার গুণার থেকে দিনের জন্য আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আল্লাহর দরবার থেকে আওয়াজ আমরা তো দেখতেছি না তোমের দাও লে ফেরেস্তারা মুসাফা করতেছে আসতে চলছে মুসাফা আমাদের খবরও নেই এদের মরুম উজানি বিশ্বাদ মোবারক করিম বিশ্বাদাল করেছেন উনার আপনার নাম ছিল আল্লাহ শামসুল অফ রহমতুল্লাহ আলাই মোদিন যখন জেরারত করার জন্য গিয়েছেন আপনারা যারা জেরারত গিয়েছেন তারা জানেন গিরিলের পাশে কাউকে দাঁড়াইতেও দেয় না সৌদি আরবের আর্মি মিলিটারি গিরিলের পাশে কাউকে দাঁড়াইতেও দেয় না কিন্তু শামসুল অফ রহমতুল্লাহ আলাই উদাহি আবার আব্বা রজার গিরিল ধরে এমন টানাটানি করলো কান্নাকানি করলো হাজার হাজার আর্মি মিডিয়ার দেখেছে একটা আর্মি মিডিয়ারও তো গিরিল থেকে ছড়াইলেন না কারণ কি ছিল কারণ একটাই ছিল আল্লাহের পক্ষ থেকে অর্ডার খবরদার এ বান্দাকে ধরিস না সে আল্লাহকে পাওয়ার জন্য এভাবে টানাটানি করছে অনেক কিছু চলে আমরা দেখি না কিন্তু কুদ্রুতি ভাবে এগুলো কি কাজি মিল্লা হাবিজিউজুর রহমতুল্লাহে আলাই রদায় আধার পাশে রিয়াজুল জানা যারা গিয়েছেন জানেন দুরাঘাট নামাজ পড়ার জন্য মানুষ অনেক চেষ্টা করবে রিয়াজুল জান্নায় হাদিসের মধ্যে আছে যারা রিয়াজুল জান্নায় নামাজ পড়বে আল্লাহ রবুল আলামী ওদেরকে অবশ্যই জান্নাতে একদিন নেবে রিয়াজুল জান্নায় জন্য যারা হস করতে যাবেন চেষ্টা করবেন রিয়াজুল জান্নায় দুরাঘাট নামাজ পড়ার জন্য রিয়াজুল জান্নায় যখন নামাজ পড়ার জন্য মানুষ জানায় সামনে দিয়ে হাঁটা উঠে করা অনেকেই বাধা দেওয়ার মতো কেউ নেই কিন্তু হাদিজুহুদুর রহমতুল্লাহ আলাই যখন রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন তখন সৌদি আরবের একজন বড় শেখ ওনার সামনে এসে দাঁড়িয়ে গেল ওইদিকেও যায় না ওই যায় না নামাজ শেষ করার পর সৌদি আরবের সে বড় সাহিত্য জিজ্ঞাসা করলো ভাই তুমি যে এখানে দাঁড়িয়ে রইলে তার কারণটা কি ওইদিকেও যাও না ওইদিকেও যাও না তার কারণ কি তো আমি যখন এই ব্যক্তিকে আমি চিনি না বাংলাদেশের হাফিজ জুজুরকে এটাকেও আমি চিনি না ওই লোকের সামনে যখন আসলাম দেখলাম যে আর সে থেকে একটা নূর তার জায়গা পর্যন্ত প্রলম্বিত হয়ে আছে এজন্য এই নূর কি সামনে যাওয়ার আমার সাহস হচ্ছে না অনেক কিছু চলে আমরা কিন্তু দেখি না ভাইও শেষ অফার আজকে আমাদের জন্য সবে বরাত গেল রমজানের প্রতিদিন গেল লাইলা তুল কদর গেল ঈদের রাত্র গেল তাও গুনে মাথের একটা বিশাল সুযোগ আজকে শেষ ঈদের দিন আমরা আল্লাহর দরবারে সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা কান্নাকাটি করার চেষ্টা করবো আল্লাহ রবী নাম তৌফিক দান করুন মসজিদের এখন কালেকশন হবে ইনশাল্লাহ কালেকশন হওয়ার পরে নামাজের নিয়ম কারণ আমি স্বল্প সময় বলে দিব আপনাদেরকে পনেরো মিনিট সময় দেওয়া হলো পনেরো মিনিটের ভিতরে কোনো কালেকশন করা থাকি করে নিতে পারেন এটা নেন এটা নেন